শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত কথিত শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ কমল কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন শ্রীরামকৃষ্ণ কাপতেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কুটির নামক বাটিতে আসিয়াছেন সঙ্গে রাম মনোমোহন সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত সকলে দ্বিতল হলঘরে ঘরে উপবেশন করিয়াছেন শ্রীযুক্ত প্রতাপ মজুমদার শ্রীযুক্ত ত্রৈলক্য প্রভৃতি ব্রাহ্মভক্তগণ উপস্থিত আছেন ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন বচন করিতেছিলেন অর্থাৎ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাঁহার সহিত দেখা করিয়াছিলেন সঙ্গে ভাগিনেও হৃদয়রাম বেলঘরের এই বাগানে তাহাকে বলেছিলেন তোমারই ল্যাচ খসেছে অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরে থাকতে পারো আবার সংসারেও থাকতে পারো যেমন ব্যাঙাচির ল্যাচ খসলে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে পরে দক্ষিণেশ্বরে কমলকুটিরে সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথা কথাচ্ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন নানা পদ দিয়া নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে মাঝে মাঝে নির্জনের সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায় জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় তবে দেখা দেন তোমরা যা করো নিরাকাশ সাধন সে খুব ভালো ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্যত্য জগৎ মিথ্যা সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার ঈশ্বরের পূজা করে শান্ত দাস্য সক্ষ্সল্য মধুর রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায় অথচ তার বাঁশির সাত ফোকর আছে কিন্তু আর একজন তারও সাত ফকর আছে সে নানা রাগ রাগিনী বাজায় তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নাই নিরাকারে নিষ্ঠা থাকলেই হল তবে সাকারবাদীদের টানটুকু নেবে মা বলে তাকে ডাকলে ভক্তি ভক্তিপ্রেম আরও বাড়বে কখন দাস্য কখন সক্ষ কখন বাৎসল্য কখনো মধুর ভাব কোনো কামনা নাই তাকে ভালোবাসি এটি বেশ এর নাম অহেতুকী ভক্তি টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চাই না কেবল তোমার পাদপদ্যে ভক্তি বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাহার লিলার কথা জ্ঞান ভক্তি দুই আছে সংসারে দাসীর মতো থাকবে দাসী সব কাজ করে কিন্তু দেশে মন পড়ে আছে মনিবের ছেলেদের মানুষ করে বলে আমার হরি আমার রাম কিন্তু জানে ছেলে আমার নয় তোমরা যে নির্জনে সাধন করছ এ খুব ভালো তাঁর কৃপা হবে জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায় তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয় তার আদেশ না পেয়ে লোক দিলে উপকার হয় না ঈশ্বরলাভ না করলে তার আদেশ পাওয়া যায় না ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে বালকবধ জড়বধ উন্মাদবধ পিসাচবধ হয়ে যায় যেমন সুখ দেবাদি চৈতন্যদেব কখনো বালকবধ কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন হাসে কাঁদে নাচে গায় পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড়সমাধিতে থাকতেন এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথা ছলে নানা উপদেশ দিয়াছিলেন বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব আঠাশে মার্চ আঠারোশো রবিবার মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন আমরা অল্পদিন দিন হইল দক্ষিণেশ্বরে পরভ রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি তাহার গভীরতা অন্তর্দৃষ্টি বালক স্বভাব দেখি আমরা মুগ্ধ হইয়াছি তিনি শান্ত স্বভাব কোমল প্রকৃতি আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায় তা না হলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কীরূপে দেখা যাইতেছে আঠারোশো জানুয়ারি আবার মাঘোৎসব আসিল তিনি টাউন হলে বক্তৃতা দিলেন বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ তাঁহাকে যেমন ভালোবাসিয়াছিলেন কেশবও তাহাকে তদ্রুপ ভক্তি করিতেন প্রায় প্রতি বছর সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাঁহাকে কমলকুটিরে লইয়া আসিতেন কখনো কখনও একাকি কমলকুটিরে দ্বিতলস্ত উপাসনাকক্ষে পরমন্তরঙ্গ জ্ঞানে ভক্তি ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন আঠারোশো উনআশি ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান পনেরোই সেপ্টেম্বর সোমবার একত্রিশে ভাদ্র বারোশ সন কৃষ্ণা চতুর্দশী আবার একুশ সেপ্টেম্বর কমল কমলকুটির উৎসবে যোগদান করিতে লইয়া যান এই সময় শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্মভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয় ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ হৃদয় ধরিয়া আছেন বাইশে অক্টোবর মহাষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাঁহাকে দর্শন করিলেন আঠেরোশো ২৯ অক্টোবর ১৩ই কার্তিক বারোশো বুধবার কোজাগর পূর্ণিমার বেলা একটার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান স্টিমারের সঙ্গে একখানি বজরা ছয় খানি নৌকা দুইখানি ডিঙি প্রায় আশি জন ভক্ত সঙ্গে পতাকা পুষ্প পল্লব খোল করতাল ভেরি হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন গান গাইতে গাইতে সুরধ্বনির তীরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে ব্রাহ্মভক্ত গণ পঞ্চবটি হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসতে লাগিলেন সচ্ছিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্ত। এই দিনে বাধাঘাটে পূর্ণ চন্দ্রের আলোকে কেশব উপাস্তা ভগবান ব্রহ্ম মায়া জীব জগত, ভাগবত ভক্ত ভগবান কেশবাদি ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রী রামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন বল গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন মহাশয় এখন অতদূর নয় গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলিবে গোঁড়া শ্রীরামকৃষ্ণও হাসিতে লাগিলেন ও বলিলেন বেশ তোমরা যতদূর পারো তাহাই বলো কিছুদিন পরে ১৩ নভেম্বর আঠেরোশো উনআশি পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন করেন আঠেরোশো খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনোমোহন কমলকুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন তাঁহারা বলিয়াছেন বাবুকে জিজ্ঞাসা করাতে তিনি বলিলেন দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই ইনি এত সুন্দর এত অসাধারণ ব্যক্তি ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয় অযত্ন করলে এর দেহ থাকবে না যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয় ইহার কিছুদিন পরে আঠশোশ একাশি মাথোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান তখন রাম মনমোহন জয়গোপাল সেন প্রভৃতি অনেকে ছিলেন আটশোশো তিন পয়লা শ্রাবণ কৃষ্ণা চতুর্দশী বারোশো অষ্টআশি বঙ্গাব্দ শুক্রবার ১৫ জুলাই আটশোশো কেশব আবাস শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন আঠেরোশো নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয় তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি গান করিয়াছিলেন আঠেরোশো ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন বাটি ঠনঠনে বেচু চাটুচে স্ট্রিটে রাজেন্দ্র রাম ও মনোমোহনের মেষমশায় রাম মনোমোহন ব্রাহ্মভক্ত রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন কেশবকে যখন সংবাদ দেওয়া হয় তখন তিনি ভাই অঘরনাথের শোকে গ্রহণ করিয়াছিলেন প্রচারক ভাই অঘর চব্বিশে অগ্রহায়ণ আটই ডিসেম্বর বৃহস্পতিবারে লক্ষ্ণ নগরে দেহত্যাগ করেন সকলে মনে করিলেন কেশব বুঝি আসিতে পারিবেন না কেশব সংবাদ পাইয়া বলিলেন সে কি পরমহংসমশায় আসবেন আর আমি যাইব না অবশ্য যাইব অসহজ তাই আমি আলাদা জায়গায় খাব মনমোহনের মাতা ঠাকুরানি। পরম ভক্তিমতি শ্যামা সুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রী রামকৃষ্ণ শুভাগমন করেন সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তাঁহার ফটোগ্রাফ লইয়াছিলেন ঠাকুর দণ্ডায়মান সমাধিস্ত। উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিলেন আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দ জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয় জ্ঞান চৌধুরীর বাড়িতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয় শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমে শুনেন ও তাহাকে দক্ষিণের দক্ষিণেশ্বরে যাইতে বলেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ তেইশে জানুয়ারি বারোই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন সঙ্গে জোসেফ কুক আমেরিকান পাদ্রী মিস স্পিগট ব্রাহ্মভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজই উপস্থিত ছিলেন তাঁহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার দশ পনেরো দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন তিন মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমলকুটিরে কেশবকে দেখিতে আসেন তাহারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেয়া হইল আজ কমলকুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট দোসরা এপ্রিল আঠশশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা কেশব ভিতরের ঘরে ছিলেন তাহাকে সংবাদ দেয়া হইল তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন তাহার ভক্তবন্ধু কালিনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন ঠাকুর আসিয়াছেন কেশবের আর যাওয়া হইল না ঠাকুর বলিতেছেন তোমার অনেক কাজ আবার খপরের কাগজে লিখতে হয় সেখানে যাবার অবসর নাই তাই আমি তোমায় দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম মাকে বললুম মা কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব শ্রীযুক্ত প্রতাপ আদি শহীদ সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন ইনি কেন ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যান না জিজ্ঞাসা করতোগা এত ইনি বলেন মাগ ছেলেদের উপর মন নাই মাস্টার সবে একমাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে দেরি হলে আমায় পত্র দেবে ব্রাহ্মভক্তেরা শ্রীযুক্ত সমাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন ইনি পণ্ডিত বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন ঠাকুর বলিতেছেন হাঁ এর চক্ষু দিয়া এর ভেতরটি দেখা যাচ্ছে যেমন শার্সের দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায় শ্রীযুক্ত ত্রৈলক্য গান গাইতেছেন গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল গান চলিতে লাগিল গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মার নাম করিতে করিতে সমাধিস্থ কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন সুরা পান করি না আমি সুধা খাই জয় কালী বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তিতায় মশলা দিয়ে জ্ঞান শুনিতে চোঁয় ভাটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্গ মেলে শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন যেন কত আপনার লোক আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারু অর্থাৎ সংসারের হয়েন তাঁহার দিকে তাকাইয়া আবার গান ধরিন কথা বলতে ডরাই না বললেও ডরাই মনের সন্দ হয় পাঁচে তমাধনে হারাই হারাই আমরা জানি যে মন্তর দিলাম তরে সেই মন্তর এখন মন তোর যে মন্ত্রে বিপদেতে আমরা জানি যে মন্তর দিলাম তরে সেই মন্তর এখন মন তোর অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো তিনি সত্য আর সব অনিত্য তাঁকে না লাভ করলে কিছুই হল না এই মহামন্ত্র আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন তাহাকে জল খাওয়াইবার উদ্যোগ হইতেছে হল একপাশে একটি ব্রাহ্ম ভক্ত পিয়ানো বাজাইতেছেন শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন একটু পরেই অন্তঃপুরে তাঁহাকে লইয়া যাওয়া হইল জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের জল সেবা হইল এইবারে তিনি গাড়িতে উঠিলেন ব্রাহ্মভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন কমল কুটির হইতে গাড়ির দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল